পরিপূর্ণ হয়ে যাবে এখানে এই আলামতে আবার কথাটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ ইমাম মুসলিম রাহিমল বর্ণনা করেছেন নবী সালাম বলেন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 যেমন সৌদি আরব দুবাই মতো বড় বড় শহরে প্রযুক্তিগত উন্নতির কারণে সেখানে তারা কৃত্রিম সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিকাজের উন্নতি করেছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ সবুজ পরিপূর্ণভাবে সমগ্র সমগ্রীপ গাছপালায় পরিপূর্ণ হয়ে যাবে এই লক্ষণটি এখনও আল্লাহ আলম পরিপূর্ণ মাত্রায় ঘটেনি পরবর্তী চল্লিশ নম্বর আলামত হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও ফসলের উৎপাদন কমে যাবে রাসুদুল্লাহ সাল্লাহাম বলেছেন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 এই হাদিসের শেষের অংশটি খুবই আশ্চর্যজনক আমরা জানি যে মানুষ স্বাভাবিক ভাবে ধন সম্পদের প্রতি নিষেধ করা হচ্ছে কিন্তু এই প্রশ্নের জবাব আমরা বাই পরবর্তী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 অথবা ছাগল নিয়ে সেই নেক্রে পালিয়ে যায় তখন সেই মেশপালক নেকড়েটিকে অনুসরণ করে এবং থেকে ছিনিয়ে নিয়ে আসে তখন সেই নেক্রেটি একেবারে মানুষের মতো করে কথা বলে নিজের লেজের উপরে বসে এবং অবিকল মানুষের মতো করে সেই নেকড়েটি রাখালের সাথে কথা বলে উঠে সে বলে ইত্তকল্লা আল্লাহকে ভয় করো তুমি আমার মুখ থেকে সেই খাবার কেড়ে নিচ্ছ যা আল্লাহ আমাকে দিয়েছেন সেই রাখাল বলে উঠল আজব একটা নেকরি মানুষের মতো করে কথা বলছে তখন সেই নেকড়িটি বলল আমি তোমাকে আরো আজব কথা বলতে পারি আরো অদ্ভুত কথা বলতে পারি মুহম্মদ সাল্লাম ইয়াসিবে আছেন এবং সেখানকার লোকদেরকে তিনি বিগত জাতিগুলোর ব্যাপারে শিক্ষা দিচ্ছেন সেই মেষ পালকটি সে তখনও মুসলিম হয়নি সে দ্রুত মদিনায় গিয়ে রাসদুল্লাহ সাল্লা সাথে দেখা করল এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলল তিনি সাল্লাহাম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 সকল খলিফা দের কেই রোমানদের বিরুদ্ধে ওসামা বিন জায়দের নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন এবং তারপর ওমর রাজিউল তিনিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন তারপর ওসমান রাজিউল্লাহ তালাহনুকেও তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল এবং তারপর মুয়াবিয়া রাজিউল্লা তালাহুর সময় থেকে শুরু করে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 সুমান ইসলাম এই শত্রুদেরকে ভাইয়ে পরিণত করেছে এই রোমানরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ পরবর্তীতে তারা একটি অংশ মুসলিম হয়ে যায় এবং মুসলিমদের পক্ষ হয়ে যুদ্ধ করবে এবং সুহানরা বলছে যে ইসলাম আমাদের এই শত্রুদেরকে বর্তমানে ভাইয়ে পরিণত করেছে এবং তারা বলছে আল্লাহ শপথ আমরা কখনোই আমাদের ভাইকে তোমাদের হাতে তুলে দেব না এবং তারপরে যুদ্ধ শুরু হয়ে যাবে এবং এই রোমান সেনাবাহিনীটি হবে অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধ হবে ব্যাপক রক্তক্ষতা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 এরা কখনোই পথভ্রষ্ট হবে না আল্লাহ সুহামতআলা এদেরকে দিনের উপরে স্থিরতা অটল অবিচলতা দান করবেন এবং পরবর্তীতে এরাই কনস্টান্টিনোপোল বিজয় করবে কনস্টান্টিনোপোল হচ্ছে বর্তমানে ইস্তাম্বুল যা আগেও একবার আমরা জানি চৌদ্দশো তিপ্পান্ন ইংরেজি সালে মোহাম্মদ আল ফাতিহ তিনি বিজয় করেছিলেন কিন্তু পরিস্থিতি প্রেক্ষাপট কালের আবর্তে বদলে যাবে এবং এই মুসলিম বাহিনীটি আবারও কনস্টান্টিনোপল বিজয় করবে এ থেকে বোঝা যায় যে কিছু মুসলিম ভূমি একসময় আবার রোমানরা দখল করে নেবে এবং এই বিজয়ের পর তারা একটি খবর শুনতে পাবে তারা একটি খবর শুনতে পাবে যে আল মাসি দাঁত জাল বের হয়ে এসেছে এ থেকে আমরা আরও বুঝতে পারি যে এই ঘটনাগুলো দাজ্জালের সময়ের খুব কাছাকাছি সময়ে ঘটবে এরপর রাসুল্লাহ সাল্লা বলেন এরপর ইসা আলা সাল্লাম ফিরে আসবেন এই বিষয়ে শেষ হাদিসটি আবু দারদার আদিয়াল থেকে বর্ণিত এবং রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে ফুস্তাত অর্থাৎ মুসলিমদের তাবু বা মিলিটারি ক্যাম্প আলগুতা নামক স্থানে থাকবে যা বর্তমান দামাসকাসের পাশে অবস্থিত এবং রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আরও বলেন তখন আসামের শ্রেষ্ঠ শহর হবে তাই তখন মুসলিম সেনাবাহিনীর ঘাটি হবে দামাসকাস এবং এটি আবু দাউদের হাদিস পরবর্তী ছেচল্লিশ নম্বর আলামত হচ্ছে কনস্টান্টিনোপোল বিজয় আবু হুরাই থেকে বর্ণিত রাসুল্ল সাল্লাহাম একবার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি সেই শহরের কথা শুনেছ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 এবার শহরের প্রবেশদ্বারগুলো খুলে যাবে আর তারা শহরে প্রবেশ করবেন এরপর তারা যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের মাল ভাগাভাগির সময় হঠাৎ একটি চিৎকার শুনতে পারবেন দাঁতজাল এসে গেছে দাতজাল এসেছে তখন তারা সবকিছু ফেলে তার দিকে ছুটে যাবেন মুসলিমের হাদিস তো বনি ইসাহের এই সত্তর বংশধর যারা ইস্তাম্বুল শহর বিজয় করবে এই সত্তর হাজার বংশধর কারা আমরা জানি ইসাহের বংশধর হচ্ছে ইহুদিগণ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 অর্থাৎ রাসদুল্লাহামের হাদিসের মজিজাগুলো রাসুলাম যে বিষয়গুলো বর্ণনা করেছিলেন সেগুলোই বাস্তবে ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে এই অলৌকিকতাকে তুলে ধরা হচ্ছে দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে এগুলো মুমিনদের জন্য আগাম সুসংবাদ স্বরূপ এগুলো আমাদের আত্মবিশ্বাস এবং দৃঢ়তা প্রদান করে আমরা জানি এক সময় বিষয়াদি কঠিন হয়ে উঠবে তখন এই হাদিসগুলো আমাদের জন্য পথ পথপ্রদর্শক হিসেবে কাজ করবে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 অর্থাৎ জাতীয়তা কিংবা উপজাতীয়তা এগুলো থেকে আসাবিয়া থেকে সংগঠিত হয়েছিল ইসলামের পতাকা তোলে এই যুদ্ধগুলো মুসলিমদের সাথে সংগঠিত হয়নি ইহুদিদের বিরুদ্ধে মুসলিমরা সেই যুদ্ধগুলো লাহা ইহা কয়েম করার জন্য করেনি যুদ্ধগুলো পরিচালিত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক সরকারের দ্বারা যাদের আনুগত্য এবং আনুগত্যের দিক থেকে মুসলিমদের চাইতে তারা আলাদা ছিল তাদের আনুগত্য আলোচনাতার প্রতি ছিল না মূলত প্রকৃত মুসলিম উম্মা এখনো পর্যন্ত ইহুদিদের সাথে যুদ্ধ করেনি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 মুসলিম শূন্যদেরকে ডেকে বলবে যে তার পিছনে একজন ইহুদি রয়েছে সেটা এই জন্য বলবে না যে সে একজন একজন আরব কিংবা একজন ইন্ডিয়ানকে ডাকছে বরং সেই ব্যক্তি যেই দেশ বা কেন একটা গাছ বা পাথর তাকে হে মুসলিম হে আল্লাহর বান্দা বলে সম্বোধন করবে গাছ এবং পাথর জানে না আপনি কোথায় থাকেন কোথায় থেকে এসেছেন আপনার দেশ কি কি আপনার সাংস্কৃতিক পরিচয় সে শুধুমাত্র এইটুকুই জানে যে আপনি একজন মুসলিম এবং আপনি আল্লাহ সুমতালার একজন দাস আল্লা যদি এই পরিচয় ব্যতীত অন্য কোন পরিচয় নিয়ে আপনি যুদ্ধ করেন তবে তারা আপনাকে চিনবে না জানবেও না আপনি কে শুধুমাত্র তখনই তারা আপনাকে চিনবে যখন আপনি পরিচয় বহন করবেন একজন মুসলিমের এবং তারা ডাকবে শুধুমাত্র এই নামেই এবং পরবর্তী উনপঞ্চাশ নম্বর আলামত হচ্ছে মদিনা শহর থেকে নিফাক দূরীকরণ বা আল মদিনা থেকে অপবিত্রতা দূরীকরণ রাসুদুল্লাহ সাল্লাহাম বলেছেন আল বুখারি থেকে বর্ণিত একটি হাদিসে তিনি বলেন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 সেই সত্তার হাতে যেই সত্তার হাতে আমার প্রাণ তার কসম অর্থাৎ আল্লাহর কসম খেয়ে তিনি সাল্লাহাম বলেন যদি কেউ মোদিনা ত্যাগ করে মোদিনাকে ছেড়ে চলে যায় আল্লাহ সুবাহ তার থেকে উত্তম কাউকে তার পরিবর্তে নিয়ে আসবেন মোদিনা ভালো না বলে যদি কেউ মদিনা ছেড়ে চলে যায় তবে আল্লাহ সুবাল্লাহ তার প্রতিস্থাপন ঘটাবেন এমন কাউকে দিয়ে যে ব্যক্তি তার থেকেও অনেক বেশি উত্তম হবে এরপর রাসুল্লাহ সাল্লাহাম বলেন মোদিনা হচ্ছে সেই আগুনের মতো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 এখন প্রশ্ন হচ্ছে যে এই হাদিসটি সব সময়ের জন্য প্রযোজ্য নাকি একটি নির্দিষ্ট সময়ের কথা এখানে বলা হচ্ছে আলকাদি তার মতে এই হাদিসটি শুধুমাত্র রাসদুল্লাহ সাল্লা সময়ের জন্য ছিল। বলেন যে এই হাদিসটি সুনির্দিষ্ট করে আদাদ জালের সময়ের কথা বলছে এই হাদিসের ব্যাপারে এই দুটি মতই আছে এবং প্রত্যেক মতের হাদিস থেকে প্রমাণ রয়েছে আলকাদি ইয়াদ তার মতের সপক্ষে যে হাদিসটি প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন সেটা বুখারি থেকে বর্ণিত জাবে রিবনে আবদুল্লাহ বলেন যে একজন বেদুইন একবার রাসুল্লাহ সাল্লাহিস্লামের কাছে আসেন এবং তার বায়াত গ্রহণ করেন তো তিনি মদিনা ইসলামের উপরে জীবনযাপন করতে থাকেন কিন্তু এক সময় সেই বেদুইন খুব অসুস্থ হয়ে পড়েন তিনি যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ফিরে আসেন এবং বললেন ইয়া রাসুল্লাহ আমার করা অঙ্গিকার থেকে আমাকে রেহাই দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন না তিনের অঙ্গীকার তুমি আল্লাহ সুহামতাল্লাহকে দিয়েছ তুমি সেটা প্রত্যাহার করতে পারবে না বেদুনী আবার আসলো এবং বলল ইয়া রাসুল্লাহ আমি অঙ্গিকার প্রত্যাহার করতে যাই। কিন্তু রাসদুল্লাহ সাল্লু আলাইস্লাম আবারও প্রত্যাখ্যান করলেন এরপর তিনি তৃতীয়বারের মতো আসেন এবং এইবারও রাসদুল্লাহ সাল্লা সাল্লাম যখন প্রত্যাখ্যান করলেন তখন লোকটি আমি চলে গেল রাসদুল্লাহ সাল্লাহিস্লাম বললেন মদিনা হচ্ছে এমন এক পার্থক্যকারী যা ভালো এবং খারাপকে আলাদা করে দেয় এবং সব মন্দকে প্রকাশ করে দেয় মদিনার পরিবেশ খুব কঠিন এবং এমনকি মদিনার উল্লেখযোগ্য স্থানগুলোর পরিবেশও খুব রুরো এবং কঠোর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 এবং তারও দলিল হচ্ছে বুখারি থেকে বর্ণিত একটি হাদিস যেখানে রাসুদুল্লাহ সাল্লাম বলেন দাজ্জাল দাদিনের কাছে আসবে এবং তখন মদিনা তিনবার কেঁপে উঠবে এবং মদিনা তার ভিতরকার বসবাসরত সকল কাফির এবং মুনাফিকদেরকে বের করে দেবে এটি হচ্ছে ইমাম নববীর মতের পক্ষে দলিল ইবনে হাজর আসকালানি তিনি বলেন যে এই হাদিসে রাসুদুল্লাহ সাল্লা এবং দাদজাল উভয়ের সময়ের কথাই বলা হচ্ছে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 এর বিরুদ্ধে সীমালম্বন শুধুমাত্র তখনই সম্ভব যখন এই উম্মতের লোকেরা তা করবে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যখন তা ঘটবে তখন আরবদের ধ্বংসের ব্যাপারে আর কোন সংশয় সন্দেহ থাকবে না তারপর রাসুল্লা সালাম আরো বলেন আবি লোকেরা আসবে এবং কাবাকে ধ্বংস করে দিয়ে তার ধ্বংসম্পদ নিয়ে চলে যাবে সহি বুখারীর একটি হাজি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দিষ্ট করে দিয়ে আমাদেরকে বলেছেন যে কারা কাবা ধ্বংস করবে আবু হুরাইরা রাজিউল্লা সাল্লাম থেকে বর্ণিত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 তিনি আহলুল বাইদ বা রাসুল্লাহ সাল্লা ঘরের বাসিন্দা বাউদিবাসী আর তার নাম হবে আবদুল্লাহ বা তিনি হবেনের বংশধর এবং তিনি এই উম্মতের উপর সাত কিংবা আট বছর সময় ধরে শাসন করবেন এবং ইমাম আল কিছু হাদিস প্রথম হাদিসটি মুসলিমের হাদিস যেখানে রাসুল্লাহ সাল্লাম বলেন এই উম্মতের মাঝে এমন একটি দল থাকবে যারা সত্যের উপর হকের উপরে যুদ্ধ করতে থাকবে এবং আল্লাহ সংগ্রাম বা এবং তারা বিজয়ী থাকবে অর্থাৎ এই দিনের সবচেয়ে খারাপ সময়গুলোতে একেবারে অধবতনের সময়ও সুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে এই উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা হকের উপরে সত্যের উপরে অটল থাকবে এবং ইসলামের জন্য যুদ্ধ করবে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 রাসুল্লাহ সাল্লা পর আর কোন নবী আগমন করবেন না এই উম্মাকে যারা পুনরায় জীবিত করবে বা পুন করবে উজ্জীবিত করবে তারা এই মুসলিম উম্মতেরই সদস্য হবে রাসুদুল্লাহ পর তারাই এই দিনের বার্তাকে বহন করবে আর এই উম্মা শেষ দিন পর্যন্ত টিকে থাকবে কারণ আল্লাহ সুম্মতাল্লাহ তার কিতাব বা কুরআনকে সংরক্ষণ করেছেন আর এই উম্মতের মধ্যে ভালো বা খায়ের বিদ্যমান রেখেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে আমার উম্মা হলো বৃষ্টির মতো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 একে আর পুনরায় জাগরিত করা সম্ভব নয় একেবারে ধ্বংস হয়ে গেছে কিন্তু হঠাৎ করেই আল্লাহ সুমতাল এই মুসলিম উম্মার মধ্যে আবার আলো জ্বালিয়ে দিবেন এবং এভাবেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের মুসলিম উম্মার কথা বর্ণনা করেছেন আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুসলিমে যেখানে রাসুল্ল সাল্লাহাম বলেন তোমাদের মধ্যে এমন একজন খলিফা থাকবে যিনি অগুণতি অগুণতি অর্থ তোমাদের মধ্যে এমন একজন খলিফা থাকবে যিনি অগণতি অর্থ বিতরণ করবেন আর এই খলিফা আল মাহি তিনি এবং তার সময় তার শাসনাম এবং এর পরের হাদিসের মুসনাদে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 যখন উম্মা অন্যায় অত্যাচারে পরিপূর্ণ থাকবে তখন ইমাম মাহাদি সারা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন পৃথিবীর অধিবাসীগণ তাকে নিয়ে সন্তুষ্ট হবে এবং আসমানের অধিবাসীরাও তাকে নিয়ে সন্তুষ্ট হবে শুধু মানুষ তার উপর সন্তুষ্ট থাকবে এমনটা নয় এমনকি ফেরেস্তারা পর্যন্ত তার প্রতি সন্তুষ্ট থাকবেন রাসদুল্লাহ সাল্লাহাম বলেন তিনি মানুষের মধ্যে টাকা পয়সা বন্টন করবেন সম বা সমানভাবে অর্থাৎ বর্তমানে মুসলিম বিশ্বের একটা অন্যতম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 সুতরাং ইমাম মাহাদির একটি বৈশিষ্ট্য হলো তিনি সকলের মাঝে সমানভাবে সুষ্ঠুভাবে অর্থ সম্পদ বন্টন করবেন এবং এটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুষমভাবে বা সুষ্ঠু এর বন্টন করা আপনি দেখবেন সুমান কিছু এলাকার মুসলিম তাদের সরকার নিয়ে সন্তুষ্ট এবং আপনি যখন তাদেরকে সেই সরকারের অন্যায় অবিচার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন তারা সেটা বুঝতে যাবে না কিন্তু টাকা পয়সা নিয়ে অরাজকতা বা অন্যায় দুর্নীতি এটা বড় একটা বিশাল ব্যাপার যখন অর্থসম্পদের সম্পদের অপব্যবহার হচ্ছে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 তো সেই লোকটা সেই ধনভাণ্ডারের কাছে যাবে এবং আল মাহাদীর আদেশের কথা বলে তার শরীরের সমস্ত কাপড় চোপড় টাকা পয়সা দিয়ে সে ভরে নেবে এবং তাকে পরিতৃপ্ত করে অর্থ সম্পদ দেওয়া হবে তো যখন সে এই অর্থ সম্পদ দেখবে পরবর্তীতে সে অনুশোচনা এবং আফসোস করতে থাকবে সে বলবে যে আমি তাহলে ছিলাম মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতে সবচেয়ে লোভি ব্যক্তি কিভাবে এটা হতে পারে যে এই অবস্থায় সবাই পরিতৃপ্ত ছিল আর আমি তাদের মধ্যে ছিলাম না আমি সবচেয়ে লোভি ব্যক্তি ছিলাম তখন সে তার অর্থসম্পদ দেখে আক্ষেপ করতে থাকবে এবং বলবে যে কেন আমি এত লোভী ছিলাম কারণ সে বাদে সারা মুসলিম ফিরে গিয়ে বলবে যে এই অর্থ তোমরা ফেরত নাও সে এই অর্থ সম্পদকে ফেরত দেওয়ার চেষ্টা করবে কিন্তু তখন কোষাঘরের রক্ষক বলবে এখানে ফেরত দেওয়ার কোন ব্যবস্থা বা নিয়ম নেই আমরা এখানে টাকা ফেরত নিই না তুমি এই টাকা আর ফেরাতে পারবে না আপনি দেখুন একজন সুমান্ডারের কাছে গিয়ে সেখানে টাকা পয়সা দিতে যাচ্ছে টাকা দেওয়ার জন্য সে করছে। কিন্তু হচ্ছে যে এখানে ফিরিয়ে দেওয়ার কোন নিয়ম নেই রাসুদুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সাত আট অথবা নয় বছর পর্যন্ত এই অবস্থা থাকবে এবং এর পর আর কোন ভালো বা খাইয়ের অবশিষ্ট থাকবে না সুতরাং ইমাম মাহাদির শাসনামল হচ্ছে সাত আট অথবা নয় বছর আরেকটি হাদিস আলী বিন আবি আল মাহাদি আমাদের অন্তর্ভুক্ত পরিবারের একজন হবেন তিনি আর কোন এক রাত্রিতে আল্লাহ তাকে পথ প্রদর্শন করবেন হৃদায়ত করবেন ইউসলিহ অর্থ যখন কোন কিছু ভেঙে যায় সেটা ঠিক করাকে বা মেরামত করাকে বলা হয়ে থাকে ইসলাম সেটাকে সবচেয়ে উন্নত অবস্থায় বা সবচেয়ে উত্তম পর্যায়ে নিয়ে যাওয়াকে বলা হয়ে থাকে ইসলাম কোনা কিছুর উৎকর্ষ সাধন করা হয়ে থাকে মাহাদিম তিনি আলী ইবনে আবি তালিবের বংশধর কিন্তু লাইলু দ্বারা কি বোঝানো হয়েছে সেটা আল্লাহ সুমত ভালো জানেন এর একটা অর্থ হতে পারে আল্লাহ সুমতাল তাকে কোন এক রাতে শক্তি এবং ক্ষমতা দান করবেন এর মানে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ দেখাবেন এবং দিনবজার সামর্থ্য দিবেন কোন এক কিন্তু এই সব ঘটনাটিই হবে মাত্র একটি রাতের মধ্যে আর পরের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال لو لم يطأ من الدنيا الا يوم لطول الله ذلك اليوم حتى يبعث فيه رجلا مني او من اهل بيتي يواطئ اسمه اسمي واسم ابيه اسم ابي يملا الارض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 বাবার নামের মতোই এবং তিনি হবেন রাসুল্লাহ সাল্লামের একজন বংশোদ্ভূত ব্যক্তি এবং এটি ছিল ইমাম মাহাদির বিবরণি